মানবতা সমাধান জীবনের রং ধনু অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জীবনের রং ধনু হল একটি ধারাবাহিক আলোচনা জীবনের বিভিন্ন রূপ এবং রং যেগুলো আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন সেগুলোকে পরিচর্যা করা সেগুলোকে সংরক্ষণ করা অথবা যেগুলো মন্দ সেগুলো থেকে নিজের জীবনকে পবিত্র রেখে শান্তির পথে ধাবিত হওয়ার উদ্দেশ্যেই এই জীবনের রন্ধন অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে আমরা আগের পর্বগুলোতে আলোচনা করেছিলাম যে লজ্জা বোধ শালীনতা বোধ এটা গুরুত্বপূর্ণ একটি অলঙ্কার এটা ইমানের একটি শাখা এবং ইসলামের একটি সিম্বল প্রতীক শুধু ইসলামের নয় সকল নবীরা এই ব্যাপারে সতর্ক করে বলেছেন হে আদম সন্তান লজ্জার ভূষণকে তুমি যদি হারিয়ে ফেলো লজ্জার অলংকারকে যদি হারিয়ে ফেলো তখন তুমি যা ইচ্ছে তাই করতে পারবে ন্যায় এবং অন্যায়ের কোনো পার্থক্য থাকবে না এবং সত্য মিথ্যার কোনো পার্থক্য থাকবে না প্রকাশ্যে গোপনে তুমি অন্যায় করতে কোনো আর বাধা থাকবে না আমরা বলেছিলাম যে লজ্জা হলো আমাদের বিবেকের এক আদালত অন্যকে লজ্জা তো করবোই কিন্তু প্রথমে নিজেকে লজ্জা করা দরকার যাতে করে এমন কোনো কাজ করে না বসি এমন কোনো কথা না বলি নিজেই নিজের কাছে আমরা তুচ্ছ হয়ে যায়। নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় একজন ব্যক্তি যখন নিজেই নিজের কাছে ছোট হয়ে তার কোনো আত্মবিশ্বাস থাকবে না আর যখন সে কনফিডেন্স হারাবে জীবনের সকল সাফল্য তার ম্লান হয়ে যায় আর এই জন্যই সান্নিধ্য ভোধ কে আল্লাহ বেশি পছন্দ করেন আল্লাহ তালা এই গুণটির কারণে যে ব্যক্তির মধ্যে এই গুণটি বেশি থাকে পরিমিত ভাব লজ্জাবোধ শালীনতা বোধ সেই ব্যক্তিকে আল্লাহ খুবই পছন্দ করেন আল হায়া এই শব্দটি হলো শালীনতা বোধ এই শব্দটির অর্থ হলো লজ্জাবোধ যেটাকে আমরা ইংরেজিতে সাইনস বলে থাকি আজকে আমরা দেখতে চেষ্টা করব যে আল্লাহ নবী বিশেষত মহিলাদের ব্যাপারেও বলেছেন তারা যাতে আরো বেশি লজ্জাবোধ করে এবং শালীনতা বোধটুকু লজ্জা ভোধটুকু নারী এবং পুরুষ উভয়ের জন্য তবে বিশেষ করে নারীদের জন্য সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ নারীকে অনেক বেশি আল্লাহর কাছে মর্যাদা বাদ করবে যখন তাদের মধ্যে শালীনতা বোধ লাজুকতা বোধ এবং লজ্জাবোধ থাকে কারণ নারী যখন অশালীন হয়ে পড়বে স্বাভাবিকভাবে তখন সমাজে বেবিচার বেড়ে যাবে অন্যায় বেড়ে যাবে এই জন্য আল্লাহ তালা যখন বেবিচারের শাস্তির কথা সুরা নূরে বলেছেন সেখানে আল্লাহ বলেছেন কুল্লা মিনহুমা বেবিচারিণী নারী এবং বেবিচারকারী পুরুষ উভয়কে তোমরা শাস্তি দাও তাহলে ইসলামের এই বর্ণনার ক্ষেত্রে আমরা যে বিষয়টি উল্লেখ করতে চাই সেখানে আল্লাহ নারীর কথা বলেছেন যে বেবিচারী নারী এবং বেবিচার কারি পুরুষ উভয়কে তোমরা শাস্তি দাও কিন্তু চুরির শাস্তির কথা যেই আয়াতে বর্ণিত হয়েছে সেখানে আল্লাহ বলেছেন পুরুষ চুরি করে এবং যেই নারী চুরি করে তাদের হাতকে কেটে দাও এখানে দুটি আয়াতকে আমরা পাশাপাশি এই জন্য আনছি যে এখানে আল্লাহ দ্বন্দ্ববিধি উল্লেখ করেছেন যে কোন অপরাধের কারণে কি শাস্তি দেয়া হবে চুরির ক্ষেত্রে আল্লাহ পুরুষের কথা আগে বলেছেন নারীর কথা পরে বলেছেন আর বেবিচারের শাস্তির ব্যাপারে যখন আসে তখন নারীর কথা আগে আল্লাহ বলেছেন পুরুষের কথা আল্লাহ পরে বলেছেন এটার কারণ কি এটার কারণ খুঁজতে গিয়ে আমরা দেখি গ্রন্থ গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে যে চুরি সাধারণত উদ্যোগ নেই চুরি করার উদ্যোগ পুরুষ গ্রহণ করে আর বেবিচারের উদ্যোগটি অথবা আহ্বানটি প্রথমে নারী থেকে আসে পুরুষ দরি জোর পূর্বক করে সেটা তো আর বেবিচার থাকলো না সেটা তো ধর্ষণ হয়ে যায় কিন্তু নারীর প্রচ্ছন্ন আগ্রহ অথবা হাতছানির কারণেই বেবিচার সংগঠিত হয় আর এই কারণে শালীনতা ভোরটুকু লজ্জা ভোরটুকু নারীর একটা ভূষণ নারী যখন লজ্জা থাকবে লজ্জা ভোট প্রঘাঢ় থাকবে তখন সমাজটিও রক্ষা পেয়ে যাবে অন্যায় এবং বেবিচার থেকে এই জন্য আল্লাহ নবী নারীদের ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে ওয়ালাই দিনতা হুন্না ইমা মিনহা তারা যেন তাদের সৌন্দর্যকে ইচ্ছাকৃতভাবে প্রকাশ না করে এবং যদি প্রকাশ করে ইল্লাহিনা শুধুমাত্র তাদের স্বামীদের কাছেই যেন প্রকাশ করে তাহলে খোলামেলা ভাবে ঘর থেকে বের হওয়া এটা শালীনতা পরিপন্থী ইসলামের নারীদের একটি শালীন পোশাকের বর্ণনা এসেছে যে তার জিলবা পরিধান করবে ঢোলা ঢালা কাপড় পরিধান করে ঘর থেকে বের হবে যদি তাদের বের হতে হয় আল্লাহ সতর্ক করে বলেছেন জাহিলি যুগে নারীরা যেভাবে বের হতো জাহিলি যুগের নারীদের মতো তোমরা বের হো না আমরা যাবো এই জন্য মহিলাদের জন্য শালীন কাপড় পরিধান করা শালীন ভাবে চলাফেরা করা পুরুষের জন্য যেমন গুরুত্ব নারীর জন্য আরো বেশি গুরুত্ব আল্লাহ নবী বলেছেন সিনফা আহলিনার লাম আরমান দুই ধরনের জাহান নামের অধিবাসী তাদেরকে এখনো আমি দেখিনি অর্থাৎ আল্লাহ নবীর তারা ছিল না। কিন্তু ভবিষ্যতে তারা আসবে এটাই ইঙ্গিত করে গেছেন দুই ধরনের মানুষ যারা জাহান অধিবাসী হবে তাদেরকে আমি দেখিনি কিন্তু তারা আসবে এবং জাহান নামে যাবে তারা জান্নাতে তো প্রবেশ করবেই না জাননাতে গ্রানটুকু তারা পাবেন জাননাতে গান পাবে তাদের মধ্যে এক শ্রেণীর কথা বলা হয়েছে মহিলা নিসাউন ক্যাস ইয়াতুন মা ইলাত এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরিধান করবে কিন্তু কাপড় পরিধান করেও তাদের মধ্যে শালীনতা থাকবে না উলঙ্গই থেকে যাবে প্রশ্নের জাগে কাপড় পরিধান করলে আবার উলঙ্গ কি করে হয় প্রথমে বলা হয়েছে কাসিয়া তুন অর্থাৎ কাপড় পরিধান করেছে পরের শব্দটি হল আর উলঙ্গ তাহলে দুটো তো বিপরীত মুখী শব্দ কাপড় পরিধান করে মানুষ কি করে উলঙ্গ থাকে এটার ব্যাখ্যা হলো এই যে কাপড় পরিধান করবে নামে মাত্র কাপড় পরিধান করবে নামে মাত্র মানুষ বলবে না উলঙ্গ কিন্তু বাস্তবে সে ওই কাপড় পরেও উলঙ্গ থেকে গেল অর্থাৎ কাপড়টুকু এত শর্ট হবে যে শরীরের অধিকাংশ অংশই দেখা যাবে আজকে সমাজে যদি আমরা দেখি তাহলে লক্ষ কোটি মানুষ অধিকাংশ মহিলারাই এমন কাপড় পরিধান করে বের হচ্ছে অমুসলিমরা তো আছেই এমনকি মুসলিমরাও তা দ্বারা প্রভাবিত হয়ে এমন কাপড় পরিধান করে বের হচ্ছে যে সে কাপড় পরিধান করেছে এটা বলতে বলা যায় না অর্থাৎ কাপড় এতই শর্ট এতই সংক্ষিপ্ত কাপড় পরিধান করে বের হচ্ছে যেটার কারণে তার শালীনতার ভোরটা লঙ্ঘিত হয় অথবা কাপড় পুরোটাই পড়েছে। কিন্তু এত কাপড় পড়েছে যেমন অথবা অন্য কাপড় পরিধান করেছে যেটার কারণে শরীরের স্পর্শকাতর অবয়ব ফুটে উঠছে কাপড় পরিধান করার যে উদ্দেশ্য ছিল যে তার স্পর্শকাতর জায়গাগুলোকে আবৃত করে রাখা যাতে করে সেটা অন্যের কাছে প্রকাশিত না হয় এবং মানুষের মনের মধ্যে যেন কুমন্ত্রণার সৃষ্টি না হয় যেটা উদ্দেশ্য ছিল সেটা ব্যাহত হচ্ছে এজন্য সে কাপড় পরিধান করেও সে উলঙ্গ রয়ে গেল অথবা কাপড় পরিধান করেছে এমন হালকা এমন পাতলা কাপড় পরিধান করেছে যে ভিতর থেকে বাহিরে এবং বাহির থেকে ভিতরে সব কিছুই ভেসে আসে তাহলে এই কাপড় পরিধান করেও সে উলঙ্গ থাকল এবং কাপড় পরিধান করার ধরনটা এমন যে আল্লাহ নবী বলছেন এই শ্রেণির মহিলারা মুমি ইলাতন মা ইলায়ন মোমি ইলাহাতুন মা ইলায় অন্যের প্রতি তারা নিজেরাও আকৃষ্ট হয় এবং অন্যদেরকে আকৃষ্ট করার একটা চেষ্টা প্রয়াস তাদের থাকে এত প্রসাদী ব্যবহার এত কাপড় চোপড়কে এমনভাবে চাকচিক্যময় করে বেরিয়ে যায় যে অন্যদের দৃষ্টিকে আকর্ষণ করা তাদের উদ্দেশ্য থাকে এমনভাবে তারা চলাফেরা করে পথের প্রতিটি পথিক যেন তাদের দিয়ে তাকায় এটাই তাদের মনের আশা মানুষ অভিভূত হয়ে তাকানো মানুষ অবাক হয়ে থাকানো এত সুন্দর এত ভিন্ন ধরনের কাপড় স্টাইল ইত্যাদির দিকে তাদের খুবই মনোযোগ আমার মাও ভনেরা এই হাদিসটুকু আল্লাহ বলেছেন শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া কোনোভাবেই উচিত নয় যে তারা কাপড় পরেও উলঙ্গ তারা অন্যের প্রতি আকৃষ্ট হয় অন্যদের দৃষ্টিকে আকর্ষণ করার চেষ্টা করে রু উন্না নামিল বখতিল মা একটি উঠ তার পিঠটা একটি অংশ যেমন উঁচু থাকে তাদের মাথাটাকে ওইভাবে তারা উঁচু করে আপনি দেখতে পাবেন আজকাল অনেক নারীরা যেটা বাইরের অনেক চুল লাগিয়ে আলগা চুল লাগিয়ে তাদের মাথাটাকে উঁচু করার চেষ্টা করে অথবা যেই চুলগুলো নিজেদের আছে সেগুলোকে ফুলিয়ে ফাফিয়ে খুব বেশি উঁচু করে খোপা বাঁধার চেষ্টা করে যাতে অন্যদের দৃষ্টি তাদের প্রতি আকৃষ্ট হয় আল্লাহ নবী সেটাই বলেছেন তাদের মাথাকে খুব উঁচু করে রাখবে উঠের পিঠের মধ্যে ভাগের মতো এভাবে উঁচু করে রাখবে আল্লা নার আরাম ও সাময়িক সেটা আমাদের চলে যাবে কিন্তু আমাদের টার্গেট আমরা তো চলছে জান্নাতের পথে জান্নাতের আশায় আমরা বুক বেঁধে আছি কাজে ওই জান্নাতের কাছেও যদি আমরা যেতে না পারি না পারি তাহলে আমাদের জীবনের চলার পথে লক্ষ্য তো বিচ্ছুত হয়ে যাবে এই জন্য লজ্জা ভনেরা আমাদের এই হাদিস গুলোকে নিতে হবে। আল্লাহ নবী বলছেন সরুম আলমতা আলমতা তোমাদের মহিলাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ দৃষ্টিতে সে যতই আধুনিক হোক কিংবা তথাকথিত শিক্ষিত হোক সবচেয়ে নিকৃষ্ট মহিলারা যারা খুবই খোলা মেলা অহংকারী তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মা আমরা কি নিকৃষ্ট হতে চাই না উৎকৃষ্ট হতে চাই উৎকৃষ্ট হতে হলে আমাদেরকে শালীন পোশাকে ঘর থেকে বেরোতে হবে আমরা যে বিষয়টি আলোচনা করছি আরো বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব এই পর্যায়ে আমাদেরকে একটি ব্রেক নিতে হচ্ছে সংক্ষিপ্ত বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো আসসালাম আলাইকুম মরহামতুল্লাহি ওবরাকাত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 ইমানীমদুল্লাহ বিনার হুসেন কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় सम्प्रचार सकाल साढ़े छंग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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় পর্যন্ত আমি এই গ্রন্থকে অবিকৃতই রাখবো যার কোন তুলনা নেই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 সুপ্রিয় দর্শক সংক্ষিপ্ত বিরতির পরে আমরা আবারও আলোচনা নিয়ে ফিরে আসছি আলোচনা চলছিল যে লজ্জাবোধ হায়া সাইনেস এবং শালীনতা সম্পর্কে তার গুরুত্ব নারীদের ব্যাপারে আল্লাহ নবী আমাদেরকে বেশি গুরুত্ব দিয়েছেন শালীনতা যদিও সকল শ্রেণীর জন্য সকল লিঙ্গের জন্য সকল মানুষের জন্য নারীদের জন্য বিশেষভাবে বলা হয়েছে তারা যেন শালীন থাকে একজন নিগ্রহ মহিলা আল্লাহ নবীর কাছে আসলো এসে বলল বললো ইয়ারসোলা আমার একটা রোগ হয় যে রোগের কারণে আমি নিজে জানি না আমি কি কাজ করছি আমার জন্য দোয়া করুন যাতে করে আমি সুস্থ হয়ে যেতে পারি যে মৃগী রোগ হয় অথবা বেহস হয়ে যাওয়া এমন কিছু আচরণ করা মেন্টাল ডিসঅর্ডার যেটার কারণে আমি এমন কিছু কাজ করে বসি যেটা লজ্জাজনক আপনি আমার জন্য দোয়া করুন যাতে করে আমি এই রোগ থেকে মুক্তি পেতে পারি আল্লাহ নবী বললেন তোমার কাছে দুটি অপশন তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করব এবং ওই দোয়ার কারণে আল্লাহ তোমাকে রোগ থেকে মুক্তি দান করবে তুমি মুক্তি পেয়ে যা আর তখন মহিলাটি ছিল ইমানদার বিশ্বাসী অসুস্থ ছিল মেন্টাল রোগে আক্রান্ত ছিল কিন্তু মহিলাটি বললো ইয়ারসুল আল্লাহ আমি দ্বিতীয় অপশনটি গ্রহণ করতে চাই আমি ধৈর্য ধরবো কিন্তু জান্নাত পাবো তাদের কাছে দুনিয়ার সুস্থতা বড় ছিল না দুনিয়ার সুস্থতা এবং আরামের চেয়েও জান্নাত পাওয়ার নেশায় তারা বিভোর ছিল একজন নিগ্র নারী কালোর চামড়ার নারী কিন্তু সে জান্নাতকে প্রাধান্য দিয়েছে জান্নাতকে প্রাধান্য দিয়েছে কারণ তারা জানত যে কষ্টে হোক কোনো আরামে হোক কোনোভাবেই দুনিয়ার এই জীবনটি অল্প কয়েক বছরের জীবনটি শেষ হয়ে যাবে কিন্তু আমি যদি সিকিউর করে নিতে পারি জান্নাতে যাওয়ার পথকে তাহলে আমার জন্য আর কোনো কষ্টের কারণ নেই হাদিসের মধ্যে আছে একজন ব্যক্তি যখন জান্নাতে যাবে তখন তাকে জান্নাতে যাওয়ার পর তাকে জান্নাত দেখানোর পর জিজ্ঞাস করা হবে সে সারা জীবন অনেক কষ্ট করেছিল অভাবী ছিল খাবার পায়নি থাকার ব্যবস্থা ছিল না কিন্তু আল্লাহকে ভয় করে জীবনকে পরিচালিত করছে জান্নাত দেখার পরে তাকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে কি কখনো তুমি কষ্ট পেয়েছিলে সে জান্নাতের আরাম দেখে দুনিয়ার সকল কষ্টকে বেমালুম ভুলে যাবে বলে জীবনে কখনোই কষ্ট দেখিনি অথচ পুরো একটা জীবন সে কষ্ট পেয়েছে আরেকজন ব্যক্তি পুরো জীবন খুব লাকজারিয়াস করেছে সুন্দর বহুল জীবন তার ছিল জাহান নাম দেখানোর পরে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে দুনিয়াতে কখনো কি আরাম করে সে বলবে না আমি দুনিয়াতে কখনো আরামেই দেখিনি অর্থাৎ এত বহুল জীবন যাপন করার পরেও জাহান্নাম দেখার পর সে সব কিছুই আরামের কথা ভুলে যাবে কাজে দুনিয়ার জীবনটা হল সংক্ষিপ্ত এবং ক্ষণস্থায়ী আখেরাতে যেটা হবে সেটাই বলল আমি হে আল্লাহ এলোমেলো না হয় সেই আপনি দোয়া করবেন দেখুন ইসলামের নারীরা কিভাবে তাদের লজ্জা ভোর টুকু ছিল যে কাপড় চোপড় যেন এলোমেলো না হয় অন্য কেউ যেন তার দিকে দৃষ্টি না পড়ে সেই ব্যাপারেই শুধু দোয়া চেয়েছে অসুখ ভালো হোক রোগ ভালো হয়ে যাক এটা তিনি চাননি। চেয়েছেন জান্নাত তবে দুনিয়াতে এতটুকু চেয়েছেন যাতে তিনি অসুস্থ অবস্থায় অনাবৃত হয়ে না যান এটাই হচ্ছে এটা এটা যে তাদের কাছে শালীনতা বোধের গুরুত্বটা কত বেশি ছিল আর জান্নাতে যাওয়ার নেশাটা তাদের মধ্যে কত প্রকট ছিল একজন মহিলা এটা হচ্ছে আবৃত থাকার জিনিস মহিলা আবৃত এবং শালীন থাকার জিনিস যখন সে ঘর থেকে বেরিয়ে যায় তখন শয়তান অন্যদেরকে উস্কাতে থাকে এভাবে উস্কাতে থাকে কারো ইচ্ছা না হলেও তার মনের ভিতরে তার দিকে তাকানোর জন্য মহিলার দিকে আকর্ষণ করার জন্য সে খুব বেশি প্রয়াস নেয় তাহলে মহিলা ঘর থেকে বেরোলে বিশেষ করে অনাবৃত অবস্থায় পর্যাপ্ত কাপড় ছাড়া বের হলে তখন শয়তান খুবই বেশি সুযোগ পেয়ে যায় সবাই দৃষ্টিকে আকর্ষণ করার চেষ্টা করে এমন কি অল্প বয়সক বেশি বয়সক কোনো ব্যাপার নয় সব ধরনের মহিলা রাস্তা দিয়ে বের হলে আপনি দেখবেন সব ধরনের পুরুষরা তার দিকে তাকাতে চায় এটা এটাই কারণ একজন নারী আল্লাহর খুব নৈকুট অর্জন করতে থাকে যখন সে ঘরের ভিতরে থাকে তাহলে ঘরের থেকে বের হওয়া যাবে না সেটা নয় ঘর থেকে তো আমরা প্রয়োজনে বের হবে শিক্ষার জন্য বের হতে হবে চিকিৎসার জন্য বের হতে হবে প্রয়োজনীয় কাজে বের হতে হবে কিন্তু যতক্ষণ সে ঘরে থাকে আল্লাহ সে বেশি নৈকট্যের মধ্যে থাকে অপ্রয়োজনে রাস্তায় হাঁটাহাঁটি করা অপ্রয়োজনে বাইরে বসে থাকা অন্য পাবলিক প্লেসে চলে যাওয়া ইত্যাদি থেকে বিরত থাকতে হয় নারী তার ঘরের মধ্যে অবস্থান করাটাই তার জন্য সবচেয়ে বেশি কাম্য এবং তার জন্য সবচেয়ে বেশি সম্মান এবং নিরাপদ পুরুষের জন্য মসজিদে নামাজে আদায় করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইচ্ছাকৃতভাবে কাছে মসজিদ যদি থাকে ঘরে কেউ নামাজ আদায় করলে নামাজ হবে না অর্থাৎ নামাজের পরিপূর্ণ স্টার মার্ক পেয়ে যেটা নামাজ ওই মার্ক সে পাবে না হবে না নামাজ নামাজ কোন রকম হয়ে গেল কিন্তু পরিপূর্ণ সালাহ বলা যায় না কিন্তু একজন নারী সে ঘরে আদায় করলে কোনো অসুবিধা হয় না কারণ আল্লাহ নবী বলেছেন মহিলাদের জন্য সবচেয়ে ভালো মসজিদ হলো তার ঘর তাহলে জামাতে তাকে অংশ গ্রহণ করতে হচ্ছে না ঘরে অবস্থানের জন্য যেখানে মসজিদে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ ইবাদত তার জন্য হ্রাস করে দেয়া হয়েছে তাকে সেটা থেকে মুক্তি দেয়া হয়েছে ঘরে বেশি অবস্থানের সুযোগ করে দেওয়ার জন্য একইভাবে ঘর থেকে যখন মহিলারা বের হবে তারা আরেকটা শালীনতার বিষয়ে বজায় রাখবেন সেটা হল অপ্রয়োজনীয় বেশি আকর্ষণীয় এবং বেশি ছড়ানো পারফিউম যাতে তারা ব্যবহার না করে এই ব্যাপারে আল্লাহ নবী খুব সতর্ক করেছেন ঘর থেকে বাইর হওয়ার সময় তারা পারফিউম যাতে এমনভাবে ব্যবহার না করে যেটা অন্যদের নাক আকর্ষণ করে এবং সবার মধ্যে একটা আখাঙ্কা জাগায় এই জাতীয় কোনো পারফিউম যেন তারা ব্যবহার না করে আল্লাহ নবী বলেন দেখেন সময় যদি কেউ পারফিউম ব্যবহার করে মহিলা ইমর অন্য তথইাদ আল মসজিদ এই মসজিদ মসজিদে নবীতে আসার জন্য কেউ যদি নামাজ আদায়ের সময় মহিলা যদি পারফিউম ব্যবহার করে আসে তার নামাজ গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় দর্শক যেখানে মসজিদে যাওয়ার ক্ষেত্রে পারফিউম ব্যবহার করার অনুমতি দেওয়া হয় না যেটা আল্লাহর কাছে যাবে পুরুষের জন্য আন্তর ব্যবহার করে মসজিদে যাওয়ার কথা বলা হয়েছে জুমাদ্দ ইত্যাদিতে কারণ আল্লাহর ঘরে যাবে সুগ্রাণ নিয়ে যাবে সেটা হল সেখানে উদ্দেশ্য কিন্তু মহিলা মসজিদে যাওয়ার ক্ষেত্রে মসজিদে যাওয়ার জন্য তাকে আতর ব্যবহার করার অথবা পারফিউম ব্যবহার করার অনুমতি দেয়া হয় তাহলে সেখানে কলেজে যেতে ইউনিভার্সিটিতে যেতে কাজে যেতে যদি সে পড়ে যায় সেই অবস্থাটা কেমন হবে এখান এই হাদিস থেকে আমরা চিন্তা করি আইউমা ইমরাউতিন ইস্তাহাত আল্লাহ নবী সতর্ক করে বলেছেন কোন মহিলা যদি পারফিউম ব্যবহার করে স্যান্ট আতর ইত্যাদি ব্যবহার করে এবং ফামার তলা কৌমিন এবং তার উদ্দেশ্য হলো আমি পদ দিয়ে যাবো সবাই সেই গ্রান্টটা পাবে এবং সবাই দৃষ্টি সবাই আকর্ষিত হবে এই উদ্দেশ্য যদি করে লিয়া তার গ্রাম যেন মানুষ ভোগ করে এই জন্য যদি তার উদ্দেশ্য হয় আল্লাহ নবীর ভাষায় সে মহিলাটি হল বেবি চারিণী সুপ্রিয় দর্শক বিশেষত মা ও ভোনেরা আমরা আমাদের এই শালীনতাকে বজায় রাখতে হবে আমাদের মর্যাদার জন্য আল্লাহ নবী এই জন্যই এই হমানমেন্টগুলো দিয়েছেন মা ভোনদেরকে নিয়ে কেউ যেন তামাশা করতে না পারে তাদের যে উঁচু মর্যাদা সেটা যেন বকাটে ছেলে অথবা নষ্ট পুরুষেরা তাদের সেই মর্যাদাকে হানি করতে না পারে তাদের ব্যাপারে খারাপ চিন্তা যেন না করতে পারে এই জন্যই আল্লাহ এবং তার রাসুল সতর্ক হয়েছে। এটার অর্থ এই নয় যে নারীকে আবদ্ধ করা কষ্ট দেয়া অথবা নারীকে পরাধীন করা এটা তো উদ্দেশ্য নয় উদ্দেশ্য এটাই যে তারা যাতে অন্য মানুষের ললু দৃষ্টিতে না পড়ে কারণ পথ দিয়ে যাওয়ার সময় কোন একজন নষ্ট পুরুষ তাদের ব্যাপারে কোনো মন্তব্য করুক উত্তেক্ত করুক কোনো ছেলে তার মায়ের ব্যাপারে কোনো ভাই তার বোনের ব্যাপারে কোনো স্বামী তার স্ত্রী ব্যাপারে এটা কী করে সহ্য করতে পারে কোনোভাবেই সহ্য করতে পারে না আর এই কারণে এই শালীনতা ভোটটুকুকে দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক শালীনতা বোধের অর্থ এই নয় যে আমরা অন্যায়কে বলতে লজ্জা করব। অন্যায়কে বলতে আল্লাহনবী কখনো লজ্জা করতেন না আল্লাহনবী খুবই লাজুক ছিলেন আল্লাহ নবীর লাজুকতা এত বেশি ছিল যে একজন আল্লাহ ছিলেন কিন্তু আল্লাহ নবীর কাছে সুপারিশ করতে আসছেন অন্যায় সুপারিশ তখন তিনি বললেন আতস্পা উফি হাদিম্বিন হৈদ উদ্দিল্লা তিনি রাগ করলেন সত্য বলতে গোপন করেননি অথচ উসামাকে তিনি খুবই আদর করতেন আল্লাহ নবীর নাতি পর্যায়ে বয়সে এবং আল্লা নবী ওকে ভালোবাসতেন এবং একজন উমাইম আল সরি সে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করল ইন্নাসাহ হক আল্লাহ সত্য বলতে লজ্জা করেন না আমিও সত্য জিনিস এল শিখার জন্য আপনার কাছে প্রশ্ন করতে লজ্জা ভোধ না সেটা হলো এই যে একজন মহিলা যদি তার রাত্রিবেলায় স্বপ্নদোষ হয় ওয়াইড ড্রিম হয় তখন কি তার জন্য গোসল ফরজ হবে তাহলে এই মশলাটা নারী বিষয়ক একটি মাসালা বা বিষয় কিন্তু সে জানার জন্য চেষ্টা করছে জ্ঞানের পিপাসায় আল্লাহ নয় বলছেন না কোনো অসুবিধা নেই ঈদ আদ মা সে যদি পানি দেখে তখন তাকে গোসল করতে হবে তাহলে লজ্জাবোধ অর্থ এই নয় যে অন্যায়কে অন্যায় বলা যাবে না লজ্জাবোধ মানে এই নয় যে খারাপকে খারাপ বলা যাবে না লজ্জা লজ্জাবোধের কারণ এই নয় যে আমি জানতে পারবো না লজ্জার কারণে শিক্ষা থেকে বঞ্চিত হব, এটা বলা হয় শালীনতা বোধ এবং অন্য অন্যায়ের প্রতিবাদ কিংবা জ্ঞান অর্জন করা সেটা ভিন্ন ব্যাপার কাজে আমরা এই পর্বগুলো থেকে যে আমাদের জীবনে আল্লাহ বিশেষ যে রংটি দিয়েছেন সেটা হলো লজ্জা লজ্জাবোধ শালীনতা বোধ সাইনেস সেটাকে পরিচর্যা করার চেষ্টা করবো এটা আমাদেরকে অন্যায় থেকে অনাচার থেকে রক্ষা করবে এবং আমাদের মর্যাদাকে উঁচু করবে আমাদের জীবনের একটি অলঙ্কার হবে জীবন পরিশীলিত হবে আল্লাহ যেন এই স্বাধীনতা বোধ আমাদের প্রতিটি ছোট বড় নারী পুরুষ সবাইয়ের মধ্যে দান করেন সেই মুনাজাত আল্লাহর কাছে পেশ করে আজকে এখানে শেষ করছি আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার